বিসমিল্লাহ রহমান ছিলেন সবচেয়ে দানশীল ব্যক্তি রমাদান মাসেও তিনি ছিলেন সবচেয়ে দানশীল মানুষ যে মাসে জিবরিল্লা আলা তার সাথে কোরআন পড়তেন এবং মিলিয়ে নিতেন ইবনে আব্বাসের ভাষায়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 ইমামা শাহি রাহিমাহুল্লা বলেছেন আমি চাই মানুষ যেন রমাদানে উদার হস্তে দান খয়াক করে এটাই নবীজির দেখানোর পথ কারণ দেখা যায় রমাদানে অনেকে সালাহ আর ইবাদত নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আর সাদাকার বিষয়টি পাত্তা দেয় না পূর্বের একটি পর্বে আমরা উল্লেখ করেছিলাম যে সালাফরা বলতেন রমাদান মানেই হল খোর আন ও দান সাদাকার মাস আর কিছু না এই কথার মানে হল অন্য কিছুর স্বভাব এগুলো সমান নয় আল্লাহর চোখে দানের পরিমাণ মুখ্য না বরং দান করছেন সমস্যা না সেটাই এক দিরহাম মানে দশ হাজার দিরহামের সব এক টাকা আপনাকে লক্ষ টাকার চেয়েও দামি সব এনে দিতে পারে কখন যখন আপনার পকেটে দুই টাকা আছে আর সেখান থেকে আপনি এক টাকা দান করেন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 माण सत्कर्म करते आयत सात কেয়ামতের দিনে আল্লাহ যখন মিজানে পরিমাণ করবেন তখন আল্লাহ এমন করবেন যেটার ওজন শস্য দানা সমান তিনি তাদেরকে বললেন এই আঙ্গুরের ওজন আবুদারদ আনহুর একটা ঘটনা আমরা এর আগে উল্লেখ করেছিলাম তিনি একটি আয়াত পাঠ করেছিলেন কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দেবে ফলে তিনি তার জন্য বহুগুণ বাড়িয়ে দেবেন আর আল্লাহ সংকীর্ণ করেন ও করেন এবং তারই নিকট তোমাদেরকে ফেরানো হবে সুরাবা কারা আয়াত দুশো পঁয়তাল্লিশ আবুদারদিয়াল্লাহ আনহু নি সাল্লাহু আলিয়াকে এই আয়াতের ব্যাপারে জিজ্ঞেস করেছিলেন আল্লাহ আমাদের কাছ থেকে ঋণ নেবেন নবীজি সাল্লাহু আল্লাহ উত্তর দিলেন হ্যাঁ নেবেন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 আমরা কি আমাদের নবিজি সাল্লা আলাইসাল্লামের কথায় বিশ্বাস করি তিনি বলছেন কসম আল্লাহর সাদাকাহ করলে সম্পদ কমে না আপনার যদি এই ব্যাপারে দ্বিধা কাজ করে তাহলে বুঝতে হবে নবিজির উপর আপনার ইমান প্রশ্নবিদ্ধ সাদাকাহ করার কারণে যে পবিত্রতা অর্জিত হয় সাদাকাহ প্রতিদান হিসাবে সেটাই যথেষ্ট তাদের মালামাল থেকে জাকাত গ্রহণ করো যাতে তুমি সেগুলোকে পবিত্র করতে এবং সেগুলোকে বরকতময় করতে পারো এর মাধ্যমে शुद्ध कर दान कर आल्ला सकनार सम्प कमे जा भाते परी कर উত্তর হচ্ছে আল্লাহর কসম আমাদের প্রিয় নবী সাল্লাহ আলহ্লাম এই কথা বলেছেন যে দান করলে সম্পদ কমবে না এবং আমরা তাকে বিশ্বাস করি নিজেদের চাইতেও বেশি বিশ্বাস করি মানুষ চায় নিজের টাকাকে চোখের সামনে দেখতে হোক সেটা নগদ ব্যাংক চেক কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এটাই মানুষের স্বাভাবিক প্রবণতা কিন্তু মানুষ এটা বুঝতে পারে না তার এমন সম্পদ থাকতে পারে যা হয়তো সে চোখে দেখে না ডান্সাকার মাধ্যমে হতে পারে আল্লাহ আপনাকে রোগ থেকে বাঁচাবেন হয়তো সাধারণ ঠান্ডা লাগা হতে পারত আপনার ঠান্ডা লেগেছে ওষুধ কিনতে হয়েছে কাজ থেকে ছুটি নিতে হয়েছে ডাক্তার দেখাতে হয়েছে যন্ত্রণার কথা তো বাদি দিলাম কিন্তু আপনি আন্তরিক নিয়তে একশো টাকা দান করলেন তার বিনিময়ে আল্লাহ আপনাকে সেসব থেকে রক্ষা করলেন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 তিনি যেহেতু প্রতিজ্ঞা করেছেন তাই প্রতিদান তিনি অবশ্যই দেবেন রমাদানের সপূর্ণ এই দিনগুলোতে সবচেয়ে ভালো দান হল সেই পরিবারগুলোতে দান করা যাদের কোনো না কোনো সদস্য জেলে বন্দি আমাদের ভয়াবহ একটা সমস্যা আক্রান্ত করেছে তা হলো আমাদের কোনো মুসলিম ভাই জেলে যাচ্ছেন আর তার পরিবারের কথা বাকিরা ভুলে যাচ্ছে অবজ্ঞা করা হচ্ছে একজন বোনের কথা আমরা শুনেছি তিনি ফোন দিয়েছিলেন তার নাম উম্মেস আলি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 খ্রিস্টানদের একটা ফিরকা আছে যাদেরকে বলা হয় জিহোভাস উইটনেস তাদের কাছে গেলে তারা আরো বেশি দিত কিন্তু এই উম্ম তাকে ফিরে দিয়েছে খুবই দুঃখজনক যদি এই মহিলা পেটের দায়ে আবার খ্রিস্টান হয়ে যায় বা অন্য ধর্ম গ্রহণ করে তাহলে আমরা আল্লাহর সামনে কী নিয়ে দাঁড়াব তার এবং তার সন্তানদের ক্ষুধা পেটে ঘুমাতে যাওয়ার জন্য কে দায়ী থাকবে এই মহিলার ঘটনাটি একটি মাত্র উদাহরণ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 অবৈধ হলে আমি কোনো সাহায্য চাইব না সেই বোন বলেছিলেন তিনি চান তাকে সাহায্য করতে গিয়ে তারা কোনো সমস্যায় করুক আসলে এই ধরনের সাহায্য করতে গিয়ে যে ভয় আসে তা আসে শয়তান শয়তানি নফ্স থেকে আল্লাহ বলেছেন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 तरवार खूबी तब प्रति मैसे ही लैर पाठ एक साथम सेल्परिक विश्वास पेचा बिक्री हत जमन अपनी पुरो मासार कर लिखे रखबे मासि शेषे जाशोध कर आसबें बन्धु के जो अर्थ तरह दी से कई निजेजन खरच ना एक पाशे सर रखत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 অর্থাৎ তারা এখন তরি আছে সাতশ জান্নাতে। তুমি জান্নাতে চড়ে বেড়াবার জন্য এবং জান্নাতের অপূর্ব দৃশ্য উপভোগ করার জন্য যখন আপনি সাদাকা করার সময় কৃপণতা করবেন তখন আসলে আপনি নিজের উপরেই কৃপণতা করছেন এটা শুধু আপনার নিজের জন্যই যে মাল তোমরা ব্যয় করো তা নিজের উপকারার্থেই কর সুর বাঁকারা আয়াত দুইশো বাহাত্তর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 कयदी के एक क्षुधार्थ परिवार के खवान अथवा तक आश्रय व्यवस्था करें तब एदान की पाबल्ला सदी मुहम्मदी वसल्लम आल्मुल्लामी